আব্দুর রহমান ইবনু আবুল আইলা রহমাতুল্লা হতে বর্ণিত তিনি বলেন উম্মু হানি রদি আলাহু তু ব্যতীত অন্য কেউ নবী সাল্লু আল্লাহ সাল্লামকে চাষদের সালাদ আদায় করতে দেখেছেন এমন আমাদের নিকট কেউ বর্ণনা করেননি তিনি উম্মে হানি রদি আল্লাহ অবশ্য বলেছেন নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের দিন পূর্বা্নে তার ঘরে গিয়ে গোসল করেছেন তিনি বলেছেন যে আমি আর কখনো তার অনুরূপ সংক্ষিপ্ত সালাত দেখিনি তবে ক্রীর ছাড়া তিনি রুকু ও সাজদা সাজদাহ রূপে আদায় করেছিলেন